উমর ইবনু ওবায়দুল্লাহ রহমতুল্লা আল্লাহ এর আজাদকৃত গোলাম ও তার কাতিব সালিম আবু নাজুর রাহতাল আল্লাহনু হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু আবু আউফা রদুল্লাহ তাল্হ্ন তাকে লিখেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহলাম বলেছেন তোমরা জেনে রাখো তরবারির জান্নাত ওয়াইসি ইবনু আবু এর মাধ্যমে মুসা উকবাহ থেকে হাদিস বর্ণনার ব্যাপারে ইবনু আবু এর মাধ্যমে মুসা উকবাহ হতে বর্ণিত হাদিসের অনুসরণ করেছেন